এক ছিলেন নাস্তিক প্রচক্ষণ এ কারণে মানুষ তাকে খুব সম্মান আর শ্রদ্ধা করত এ সংসারে তার এক ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না তিনি ওই ছোট ভাইকে প্রাণ দিয়ে ভালোবাসতেন এভাবে সুখেই তার জীবন কাটছিল হঠাৎ করে একদিন তার ভাইয়ের ভীষণ অসুখ হলো। পরীক্ষায় দেখা গেল ম্যালিগনেন্ট ক্যান্সার সবচেয়ে বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হলো পানির মতো টাকা খরচ হলো এমনকি তিনি চার আর গিজাও নিয়মিত প্রার্থনা করতে লাগলেন বড় বড় পৃষ্ঠকে দিয়েও ভাইয়ের রোগ মুক্তির জন্য চেষ্টা করলেন কিন্তু কিছু হলো না সব পৃষ্ঠের প্রার্থনা বিফল করে দিয়ে একদিন ভাইতে এত বড় আঘাত সাহেব সহ্য করতে পারলেন না মৃত্যু যে একটা স্বাভাবিক ঘটনা যে কোনো মুহূর্তেই কোনো মানুষ মারা যেতে পারে এবং মৃত্যুকে জয় করা অসম্ভব এ কথাটি তিনি মেনে নিতে পারলেন না তিনি খুব চার্চ ভক্ত ছিলেন এবার তিনি সব কিছুর জন্য চার্চকেই উল্টোভাবে দায়ী করলেন তার মনে বিশ্বাস দৃঢ় হলো যে চাচ মিথ্যা শেখায় সৃষ্টিকর্তা বলে আসলে কিছু নেই থাকলে তিনি তার ভাইকে রোগমুক্ত করে দিতেন সুতরাং সৃষ্টিকর্তার এই বিশ্বাস আসলে মিথ্যে সুতরাং মানুষকে এই মিথ্যা বিশ্বাস থেকে ফেরানোর জন্য তিনি নিজের সব শক্তি কথা ভাবলেন একদিন শ্রেণীকক্ষে গিয়ে প্রাথমিক আলোচনার পর তিনি ছাত্রদের বললেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এবার বিজ্ঞান সৃষ্টিকর্তা সম্পর্কে কি বলে সেটা দেখা যাক ছেলেমেয়েরা তোমরা কি সবাই সৃষ্টিকর্তাকে মানো ছাত্রছাত্রীরা ছাত্রীরা বলে উঠল জি স্যার আমরা মানি তাহলে তোমরা সবাই ঈশ্বর বিশ্বাসী তাইতো অবশ্যই স্যার আচ্ছা বলো তো ঈশ্বর কি ভালো অবশ্যই ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর কি সর্বশক্তিমান সবকিছু করতে পারেন জি হ্যাঁ স্যার পারেন আচ্ছা একজন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এখন তোমরা কি তার সেবা করবে হ্যাঁ করবো স্যার ছাত্রছাত্রীরা সমস্যার উত্তর দিল তাহলে তোমরা তো সবাই ভালো তাই নয় কি সম্ভবত স্যার অনেকে দমনা হয়ে উত্তর দিল অথচ ঈশ্বর নিজে এই লোকটিকে সেবা শুশ্রূষা করবেন না করবেন কি না স্যার ছাত্রছাত্রীদের উত্তর স্যার কিছুক্ষণ বিরতি দিয়ে তার মাথা ঝাঁকালেন তারপর বললেন তাহলে তাই নয় কি ছেলেমেয়েরা কোন উত্তর দিল না নীরব হয়ে এরপর রইল প্রেণীকক্ষের মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটে গেলেন। তারপর আবার ছাত্রদের প্রশ্ন করলেন নবীন বন্ধুরা ঈশ্বর কি ভালো হ্যাঁ স্যার ছাত্রছাত্রীদের উত্তর আচ্ছা শয়তান এভিল সে কি ভালো অবশ্যই না স্যার কে শয়তানকে সৃষ্টি করেছে ছাত্রছাত্রীরা আমতামতা করে বলল মানে ঈশ্বর ঠিক আছে ঈশ্বর শয়তান সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টি করা ভালো না মন্দ মন্দ স্যার আচ্ছা রোগ শোক জ্বর ক্ষুধা মৃত্যু এসব ভালো না মন্দ স্যার এগুলো মন্দ বলতো এগুলো কে সৃষ্টি করেছেন ছেলেমেয়েরা আবারও উত্তর না দিয়ে নিশ্চুপ হয়ে রইল প্রফেসর আরও একবার শ্রেণী কক্ষের এ মাথা থেকে ও মাথা ঘুরে এসে আবার প্রশ্ন করলেন বলতো এসব কে সৃষ্টি করেছেন এবারও কোনো উত্তর দেয় না কেউ প্রফেসর তখন ছেলেমেয়েদের মুখোমুখি হয়ে বললেন বিজ্ঞান বলে পঞ্চ ইন্দ্রিয় স্পর্শ দিয়ে যা দেখা বা অনুভব করা যায় তাই সত্য তার অস্তিত্ব সম্পর্কে ঘোষণা দেওয়া যায় অন্যথায় সেটা অবাস্তব ধারণা আচ্ছা তোমরা কি কেউ কখন ঈশ্বরকে দেখেছ না স্যার ईश्वर के देखी को तुम्हारा ईश्वर के स्पर्श करा सर एगुल कर विज्ञान जी देखा जाए ना छोड़ा जाए ना तर अस्तित्व नहींपारे तुम्हारा कि बो किा सर आप शुदू विश्वास करीभि सबाई विश्वास कर आस এখানেই বিজ্ঞানের সমস্যা ঘন্টা বেজে উঠল শিক্ষক ধীরে ধীরে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেলেন ছেলে এই নতুন সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু এরপর দুই দিন পার হয়ে গেছে সবকিছু স্বাভাবিক চলছে তবে এখন প্রফেসরের সকল মধ্যে দুইটি ভাগ হয়ে গেছে এক ভাগ সবচেয়ে বড় তারা কথার সঙ্গে আর অন্য ভাগ সঙ্গে মোটেই একমত নয় এবং এরা দলে অত্যন্ত নগন্য তৃতীয় দিন আবার ওই প্রফেসরের ক্লাস যথাসময়ে তিনি শ্রেণীকক্ষে এসে নিয়ম প্রাথমিক কাজগুলো শেষ করলেন তার বক্তব্য শুরু করার পূর্বেই একটি ছাত্র হঠাৎ জিজ্ঞেস করল আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি অবশ্যই কেন নয় প্রফেসর মৃদু হেসে উত্তর দিলেন স্যার তাপ বলে কি কিছুর অস্তিত্ব আছে ছাত্রটির বিনিত প্রশ্ন অবশ্যই প্রফেসর বললেন অবশ্যই তাপ আছে আচ্ছা ঠিক আছে তাহলে ঠান্ডা বলে কি কিছু আছে হাঁ বাছা অবশ্যই ঠান্ডাও আছে না স্যার এটা সত্য নয় ছেলেটার দৃঢ় আপনি বিভিন্ন মাত্রা তাপের কথা বলতে পারেন অধিক তাপ অধিকতর তাপ অধিকতম তাপ সৌর তাপ ইত্যাদি বিভিন্ন ডিগ্রি মাত্রা ও নামে ডাকতে পারেন আবার নিচে নামতে আপনি একসময় শূন্য ডিগ্রিতে চলে এলে এ নিচে বিয়োগ চিহ্ন ব্যবহার করে নিচের তাপ সর্বনিম্ন কত ডিগ্রি মাইনাসে আছে তাও বলতে পারেন যদি ঠান্ডা বা শীতল বলে কোনো কিছুর অস্তিত্ব থাকত তবে আপনি অধিক ঠান্ডা অধিকতর ঠান্ডা অধিকতম ঠান্ডা ইত্যাদি ভাগে মাপ করতে পারতেন কিন্তু যেহেতু তাপ একটি শক্তি তাই তা যন্ত্রের সাহায্যে মাপা যায় ঠান্ডা বা শীতল তাপের বিপরীত শব্দ মাত্র এরা শক্তিও নয় এবং শক্তও নয় এটা শুধু তাপের বিপরীত একটা শব্দ যা তাপের ছেলেটির কথায় সমস্ত শ্রেণীকক্ষে পিন পতন স্তব্ধতা নিয়ে এসেছে একটা ছেলের হাত থেকে কলম মেঝেতে পড়ে গেল সে শব্দটা একটা হাতুড়ি পতনের মতো মনে হলো সবাই প্রফেসরের দিকে তাকিয়ে আছে সামান্য একটু বিরতি নিয়ে ছেলেটি পুনরায় প্রশ্ন করল স্যার আপনি কি অন্ধকার কি বিশ্বাস করেন বাস্তবে অন্ধকার বলে কিছু আছে হা বাছা অন্ধকার আছে অন্ধকার না থাকলে কি রাতের কোন দাম থাকবে ছেলেটি দৃঢ় অথচ বিনীত ভাবে আবার বলল স্যার আমার জানামতে আপনার এ কথাটিও সত্য নয় আসলে অন্ধকার বলে কিছু নেই যা আছে তা আলোর অনুপস্থিতি আপনি ডিম লাইট মৃদু লাইট স্বাভাবিক লাইট বা উজ্জ্বল লাইট এমনকি আলোর বিভিন্ন রকম অবস্থান পেতে পারেন কিন্তু এমন কিছুই পাবেন না যাকে অন্ধকার বলা যেতে পারে এটা কি সত্যি না সোজা কথায় অন্ধকার যদি শক্তির নাম হতো। তবে আপনি সেটাকে অন্ধকার ভাগ করতে পারতেন। আসলে এটা সম্ভব নয় কারণ অন্ধকার আসলে আলোর অনুপস্থিতি ছাড়া আর কিছুই নয় প্রফেসরের মুখ ধীরে ধীরে মৃদু হাসিতে ভরে গেল তিনি দেখলেন তার দেওয়া যুক্তি তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ছেলেটির বুদ্ধিদীপ্ত প্রশ্ন শুনে जिज्ञे कर दर्शन आप्तिक ना भ्रांत विस्य प्रफेसर चोक अन् रकम हो गति अबाक जानते चाहलेंद्धांत भूल तुम्हें कि एक प्रमाण करते छात्री दमे गलना बर से बोल सर द्वैत शब्द श्रृखल प्रमाण कर संगे मृत्यू गुजान शब्द परीक्षा द्वारा प्रमाण करतेम धरून जीवन विपरीत मृत्यु एम एक शब्द जार व्तव सत्व नहीं जीवन के जेमन देखा जाए बोझा जाए छोमी हमें मृत्यु शब्द टीके देखा बोझा छोआा जाए বিপরীত শব্দ নয় বরং জীবনের স্যার আপনি কি নিজ ছাত্রদের বানর থেকে মানুষের উত্থান হয়েছে বলে শেখান বাবারে তুমি তো প্রাকৃতিক বিবর্তনবাদ সম্পর্কে প্রশ্ন করে বসেছ হ্যাঁ আমি তাদেরকে এ বিষয়ে শিখাই স্যার আপনি কি এই বিবর্তনবাদ কোথাও নিচ চোখে প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন প্রফেসর বসলেন। না আমি দেখিনি তিনি খুব বুঝতে পারছেন এই ছাত্রটির সঙ্গে এবছর তার পড়াশোনার সময়টি খুব ভালো কাটবে ছাত্রটি তখন বলল শুধু আপনি কেন কোনো মানুষই এ পর্যন্ত এই মতবাদ বাস্তবে ঘটতে দেখেনি অথবা ঘটেছে বলে প্রমাণ করতে পারেনি সুতরাং এটা একটা মতবাদ আপনি বিজ্ঞানের শিক্ষক হয়েও একটা মতবাদ বা বিশ্বাস প্রচার করছেন छ्रपर एक चोख बुलिये शुर ना शुरू कर ला क्योंकि बुद्धिमता देखे एक एथा क्लस छ्र छ्री एक हटल ছেলেটি না থেমে পুনরায় বলল আপনারা কেউ কে এই প্রস্তিষ্ক বা সেটা স্পর্শের মাধ্যমে কেউ কে তার মস্তিষ্ক বা ঘ্রাণ জানি আপনাদের উত্তর হবে না সূচক অথচ অভিজ্ঞতাবাদীদের পদ্ধতির প্রমাণিত নিয়ম অনুযায়ী যা দেখা যায় না ছোঁয়া যায় না সোজা কথায় পঞ্চন্দ্রিয় দ্বারা প্রমাণিত নয় তা বিজ্ঞান হিসেবে গ্রহণযোগ্য নয় আপনার মস্তিষ্ক বা আমাদের মস্তিষ্ক বা জ্ঞান নেমে এলো কেউ কোনো কথা বলছে না এমনকি নড়াচড়াও করছে না অবশেষে মাথা দোলাতে দোলাতে বয়স্ক প্রফেসর বলে উঠলেন মনে হচ্ছে ক্লাসের সব ছেলে তুমি আবার আস্তিক বানিয়ে ছাড়বে এরপরে জীবনের বাকি দিনগুলোতে ওই প্রফেসরকে আর কেউ নাস্তিকতার স্বপক্ষে কোনও যুক্তি তুলে ধরতে দেখেননি